يا إله الوجود قد سائمت القيود كبالتني ذنون وماللت الخطور أنت رأى الله ما في أصحاب السعي فاترة فسحقا لأسحاب السعيد إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد حتى يسأل عن خمس عن عمره فيما أبلاه وعن شبابه فيما أبلاه وعن ماله أين اكتسره وأين أنفق তারা বলবে যে আমরা যদি শুনতাম বুঝতাম তাহলে জাহান্নী অতে হতো নাহীন তাদের অপরাধ তারা স্বীকার করেন অভিশাপের অধিবাসীদের আক্ষেপ এই অনুভূতি এই সচেতনতা এই অনুভূতি জাগ্রত হবে যদি শুনতাম বুঝতাম তাহলে আমরা এই দুর্গতির শিকার হইতাম না এই অনুভূতি জাগতি কাজে আসবে দেখে। দুনিয়ার মধ্যে চলতে গেলে ভুল পুর হয় যারা আল্লাহকে ভয় করে চলে এদেরও দেখুন ভুল হয় না বিষয়টা এমন কিন্তু এরা ক্ষমা পাবে ক্ষমা পাবির বড় পুরুষ বিশ্বাস করে যেটা তাদের স্বাভাবিক বুদ্ধিতে দরেন না কিন্তু আল্লাহ পা নির্দেশ আছে বলে তারা সেটাকে মানে বিশ্বাস তা আসলে সবগুলি বিষয় যে আমার বুদ্ধির আয়ত্ত থাকবে সবগুলি বিষয় যে আমি দেখতে পারবো এখনই নগদ সম্পন্ন আমি যে কিছু জানেন বলেছেন আমার জন্য নিরাপদ সেভাবে সেইভাবে সম্পাদন হাদিসে যে হাদিস করা হয়েছে বলেছেন হাসরের মাঠে কেউ কাছ থেকে সরে যেতে পারবে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া সামনে দাঁড়াতে হবে নামাজের প্রশ্ন হবে সেগুলো সবাই আপেক্ষিক আসলে মূলত সবার উপর মুভমেন্ট কাছে জীবন কোন পথে নতা স্বাভাবিকভাবে যদি অন্যায় হতো সেটার বিচার আগে এরপরে এই অন্যের হকের রক্ত ধরানোর অন্যের হক নষ্ট করা এই বিষয়গুলো সুরা হয়ে গেলে ব্যক্তিগত আমলের ক্ষেত্রে আসলে প্রথম হিসাব হবে আমাদের এটাকেই স্বাভাবিকভাবে অন্য আমলে যত্ন থাকে না গুরুত্ব থাকে না ব্যাপক যে প্রশ্ন মোমেন্টের সব ধরনের মানুষের উপর জিন ইনসান পাঁচটা প্রশ্ন যারা আল্লাহর বন্ধা প্রত্যেকের আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা বোকাল্লা জিন এবং ইনসানের এত দামি এত বড় পুঁজি যে এটাকে যদি সঠিক ব্যবহার করতে পারে কোটি কোটি বছর সে নিয়ামতের ভাগি যেতে পারে আর এইটার অপব্যবহারের দ্বারা কোটি কোটি বৎসর জাহান্নামের উপযুক্ত হয়ে যেতে পারে এই একটা সেকেন্ডে কারণ অনন্তার যেটা সেটারকশা হলো ষাট বছর যাপন করুক সত্তর বছর করুক বা একশো বছরের হিসাব করলে দেখা যাবে এত সজিন একশো বছরে প্রতি বছরে যদি তিনশো দিন হয় তাহলে একশো বছরে কতদিন হবে পঁয়ত্রিশ হাজার হাজার দিন এই একশো বছর তো কত দিনে ধরে নিলাম ছয়ত্রিশ দিন হলো এই সীমিত সংখ্যক সময় হলো তার জীবন জীবন যাপন করবে সেটা নির্দিষ্ট হয়ে আর আমরা জানি না কিন্তু আল্লাহ রকুল যখন দুনিয়ায় রাখছেন তখন ফিরেজ তাদের কাছে এই সীমিত হিসাবটা দিয়ে দিয়েছে এতদিন আর ফিরেজ তারা দেখতে ডিবার সাথে ডিব্বার অর্ধেক খানি হয়ে গেছে অর্ধেক রয়েছে আর টপ প্রতি নিয়ত যে থেকে এক ফুটা এক ফুটা এক ফুটা করে বরফ যেমন নিয়ত বলতে থাকে যদি বরফের পুঁজি সংগ্রহ করে বরফের পণ্য সংগ্রহ করে বসে থাকে শুধু ঘুমিয়ে থাকলেই চলবো দেখা যাবে পুঁজি কি শেষ জীবনের পুঁজিটা এমন বরফের মতো এটা বলতে কিন্তু প্রতিটা সেখানে এত দামি ছিল এত দামি ছিল এত দামি ছিল সেখানে থাকবে অনন্ত আর সেই হিসাবে বৃদ্ধি পাবে এটা যদি বলি এটাও কম হবে কত কোটি সেকেন্ডে এটা বৃদ্ধি পাবে এটা এখানে থেকে আমরা কি করতে পারবো না কল্পনা একটা সেকেন্ডের সঠিক ব্যবহার বছর তার নিজের জীবনকেলো সুখে সাব একটা এটা কোনো ব্যালেন্স আছে না এখন একটা ধারণা করা হতে পারে বছর কোটি কোটি হাজার কোটি বছর মেয়ামত দেয় সেটা তো মেনে নিলাম বিষয়টা আর একটু পরিষ্কার পরিব বোঝায় দেখেন আপনারা দুই বন্ধু ধরেন ও আপনাকে একটা থাপ্প দিচ্ছে এটা গুরুতর কোন অপরাধ হয়েছে এই তাপরটাই একই আত্মের অংশে করেছে একজন ধ্রুব বিশ্বাস দুষ্টুমি রাস্তায় রাস্তা কালের মধ্যে কাল একটাই ক্ষেত্র ভিন্ন হয় নাই আগে কিন্তু ছিল এখন কি রেছে বেহবী হয়েছে এই তাপরটা একটা প্রশাসনিক কোন একজন বড় অফিসার কে দেন প্রশাসনিক আপনি দুষ্টুমি কেড়িয়ে দেন পরে বলেন স্যার আমি দুষ্টুমি কেড়ে দিচ্ছি পরি কি মুরুবদের ক্ষেত্রে তো এরপরে ওখানে কি হবে দেখায় না কিন্তু যদি দেখা তাহলে যার সাথে আচরণ করা হইতেছে তার শক্তি তার অবস্থার অনুযায়ী হচ্ছে কাজের অবস্থানটা ভিন্ন হচ্ছে অপরাধের পরিমাণটা ভিন্ন হচ্ছে না তাহলে হুকুম যে লঙ্ঘন করা হলে অপরাধটা যে করা হয়েছে খাটটা করা হয়েছে আল্লাহ শক্তি কি পরিমান তাহলে অসীম একটা অপরাধ অপরাধ হয়েছে কি আসলে যে কি করতেছি আমরা একটা উদাসীনতার মধ্যে আছি ঢুকার মধ্যে আসি এই জন্য দুনিয়াটা হলো হুকার বস্তু বর্ষি দিয়া মাছ ধরা ধরা হয় না এখন বর্ষির উপরে একটা এই যে নি বললেন এখানে কি বকে মাছ পেয়েছেন কি করে ছোট্ট মাছ গেছে তার জীবনী বিষয়টা নাফরমানির বিষয়টা এমন আসলে আল্লাহ নাফরমানির মধ্যে নগদ সাত যারা বলে বিলকুল স্বাদ নাই আসলে এটা একটা বাস্তবতা এর ভিতরে একটা কাঁটা এই কাটার মধ্যে চিরস্থায়ী বিপদে সেটাই গুনার শাস্তি যে মানুষের জীবনের স্বস্তি দূর হয়ে গুণা করলে মানুষের সঙ্গে স্বস্তি থাকে না তখন মনের ভেদে পরিপৃপ্ত থাকে না একটা মহিলার দিকে দৃষ্টি দিচ্ছে সুন্দরী মহিলা যত বেশি আরো ঘনিষ্ঠ হবে যত বেশি আরো এই অবৈধটাকে প্রশ্রয় দিবি তত বেশি তার জীবনের কিন্তু যদি প্রথম ভাগেই সে নিজেরা কন্ট্রোল করতো নিয়ন্ত্রণ করতো তাহলে পরের বিপদ গুলো তারা আসবে আর যে নিয়ন্ত্রণ করতে না পারলে যারা গেল একটা অসীম একটা ধ্বংস করে জীবনের প্রতি যেমন হচ্ছে পুরা পৃথিবী সবকিছু দেওয়া হলে এই একটা জীবনে এটা আমাদের এই নির্বুদ্ধা আমাদের দুনিয়ার ঢোকার মধ্যে প্রতারণার মধ্যে পরে থাকার কারণ যদি আল্লাহর কথা বিশ্বাস করতাম গ্রাইভের উপর বিশ্বাস করতাম থাকতেন আল্লাহ তালা যা বলেছেন সত্য আমি দেখি অথবা বুঝি অথবা না বুঝি না দেখি যদি করে পাই না ফরমানিটা তোমার আমল নামা তুমি দেখো হিসাবের জন্য তুমি নিজেই যা আসলে তুমি কোন পরিণতির উপযুক্ত কোন শাস্তির উপযুক্ত না কোনো এই অবস্থাটা সামনে খুব বেশি সময় করে না আর এই যে দুনিয়ার মধ্য পাঠাইছেন সেই পর্যায়ের ছিল না যে আমরা কি করবো বুঝবো কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে সেখানে আমার বুঝ হয় নাই দীঘা এখানে সেই কি বাস্তবে জিনিসগুলো আমরা মায়ের পেটে যদি আমাকে বুঝাইতো যে দুনিয়ার মধ্যে এত বড় আছে ঘর আছে বাড়ি আছে নৌকা আছে মাছ আছে সবাই তো তখন সচেতন হলে আবার ফিরে আসার চেষ্টা করলে কাজ কাফের মুখ সবাই সচেতন হবে কি বলবে কাফেররা বলবে রব্বানা আফর না হে আমাদের কামল করে আসবো মেকামের বুঝতে বুঝে আসতো আমাদের বিশ্বাস দেখার পরে বিশ্বাসের নাম কোনো বিশ্বাস এই বিশ্বাসের কোনো কি নাই কোনো মনে হয় কাফের বিশ্বাস করবি মতো বিশ্বাস আনার আগেমত্তার সাথে হবে সেকেন্ড কোনো কিভাবে বিশেষভাবে যৌবনের সময়ের জন্য ভিন্ন একটা প্রশ্ন পাঁচটা সময় স্বাভাবিক যৌবন সম্পর্কে তুমি এটাকে পুরাতন করো যৌবন শুধু থাকবো না এটা পুরাতন হয়ে যাবে উত্তর দিয়ে যাচ্ছেন যা করতেছেন সব রেকর্ড হচ্ছে না হচ্ছে না এখানের লেখাটা নিজের কলম দিয়া লেখতে ভুল লেখেন শুদ্ধ লেখেন কলম দিয়া লেখতে হয় লেখা লিখিত সামনে দেওয়া হবে কি অদ্ভুত এই কিতাব ছোট বড় কিছুই তো বার্তায় নেই সবকিছু অল্প পরিমাণ বন্ধ করলে আমরা তো এই অল্পটাকে কোনো গুরুত্ব দিই না অল্পটাও সে দেখান ভালো করলে ভালো বন্ধ করলে এবং প্রত্যেকে যা করতে সব নিজের সাক্ষী প্রতিটা কাজের মধ্যে যারা বিদায় নিয়ে গেছে এই দুইজন আল্লাহ নামাজ লিখতে হবে আর কোন দিন কোন কাজে তারা কোথাও যাবে না কোনো কাজ করবে না আর কোনো মানুষের কাছে না আর কি তাদের সৃষ্টি হইছে এই লোকের জন্য এক সময় তারেক সময় চালাই দিচ্ছে বিষয়টা এমন নয় কারণ সে আর কারণ জীবনে যায়ই নেই আর কোনো সময় অন্য কোনো কাজে সে লিপ্তই হয়নি তাহলে তার এই সাক্ষীটার মধ্যে কোন জটিলতা সৃষ্টি একটা মানুষের সামনে একটা অবদান মন করতে হবে আমি কোনটা বলছি যে সে আমাকে জীবনে আরে আল্লাহ রবীন্দ্রিত আমার কি ধারণা নিয়ে তারা থাকতেছে এবং এটা হাসির মাঠে সবার সামনে উন্মুক্ত সেখানে সফলতা হবে প্রায় আসমান এবং জমিন এই গুলো তার জন্য কি হয়ে আছে সাক্ষী আছে যে আকাশের মুখে করেছে যেই ভূমির উপরে করেছে সেটা তার সেই স্থানটা তার জন্য সাক্ষী হয়েছে জমিন তার নিজের উপর সংঘটিত সম্পাদিত কাজগুলো আমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আল্লাহ বলেছেন যে তুমি গুপ্তচর হিসেবে তার শুধু সাক্ষী রাখবা কাজে সে যেভাবে বলে সেভাবে করবা ওই সময়ে তখন তুমি কোন করবা না তাকে তুমি ধরবা ছেড়ে দিবি শুধু তুমি রেকর্ড জানবি নিজেরা সাক্ষী সে আশ্চর্য হইয়া বলবে সেদিন তুদের পরিপুক্ত করার জন্য তুদের আমরা সন্তুষ্ট ছিলাম না কিন্তু তখন আমাদের প্রতি নির্দেশ ছিল না তোমার অবাধ্য হওয়ার এই জন্য তুমি যাই তো আসলে আমার হাত আমি নাই। আমি ছিলাম একটা সত্তা যেটাকে আল্লাহ আলমে আর বানাইছে যেটা হাসপাতালে থাকবে কে আমাকে কবার কিনাই শেষ না সেহ দে উত্তলা সেইগুলো আছে না পরিবর্তন হয়েছে বিজ্ঞানের ভাষাই প্রতি কতদিন পরপর মানুষের পুরা শরীরের সব উৎতলা কে যায় পরিবর্তন হয়েছে একদিনে পরিবর্তন হয় না দেখে আমরা পরিবর্তনটা বুঝিনি ধীরে ধীরে নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে সবগুলি ছিল আজকে সেগুলি একটা নির্দিষ্ট নিয়ে একটু চেঞ্জ হয়ে যাবে এই বৃদ্ধ বয়সে এখন যে কোশতলাগুলি আছে যৌবনের সমস্ত না ভিন্ন এগুলি পরিবর্তন হচ্ছে এগুলি আসলে খাইয়েছে না এগুলো আল্লাহাপের শুনি নাই আসলে আল্লাহবনের একটা গুরুত্বপূর্ণ সময় সেখানে সীমা লঙ্ঘন হবে আরাম মালের ব্যবহারে হাতে পরিষ্কার আসছে কেউ যদি দেহকে পরিপুষ্ট করে আরাম সম্পর্ক জান্নাতে যাবে না শরীর যাবে শর কে ব্যবহার করতে তার আস্তা আস্তাটাই চলবে তার দেহ প্রতিনিয়ত পরিবর্তন হইতে পারে সত্তর হাজারবার পরিবর্তন হবে একদিনের সময়ের সীমাকালের মধ্যে সেই অবস্থাটা আসাম তো মালের বেপারে দুই দিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে খরচের ব্যাপারে উপার্জনের ব্যাপার তারপরে যার জিনিস কেমন এমন শুধু আমাদের একটা জব হলো যে আমি দিনে দিলেন আল্লাপের তাহলে তার উপর বিপদ যদি চলতে থাকে বর্তমান চলতে থাকে তার গায়ে লাগবে বাংলা প্রবাদে বলে অন্ধ হলে তো প্রলয় কি হয় না বন্ধ নাই না জানা আসলে তাক্তির জানা তো দিনের অপরি আর পরিষ্কার আল্লাহ বলছেন আলমির মা ইউ তাজাকার তুমি তোমরা এই পরিমাণ বয়স পাও নাই বয়সে জানতে চাইলে তুমি জানতে পারছো আর তোমাদের কাছে জানা হলো না ভুলটা কার এটার জন্য ধরা এখন দেখেন আলহামদুলিল্লাহ আপনার আজ এসেছে জানার একটা হয়েছে ইমানের বিষয় যদি জান ইমানের বিষয়টা যদি কেউ না আর ইমানহীন অবস্থায় তার মৃত্যু বরণ করে তাহলে সে চিরা কথা যেহেতু সেটার উপর বিশ্বাস রাখা আমাদের উপর খরচ হয় এমন কেউ যদি অজানা চলে যায় আর বিশ্বাসযোগ্য বিষয় বিশ্বাস আনতে না পারে তাহলে কারণ তুমি নিজে নিজের সৃষ্টি হও নেই আসমান তুমি বানাও জমিন তুমি বানাও উপকারিতা করেছ সূর্যের উপকারিতা উপকারিতা গাছের উপকারী মাটির উপকারিতা তুমি ভোগ করেছো একটাও তো তুমি বানাও তাহলে কেগুলি তোমাকে দিলে এই বিষয়টা তো তোমার চিন্তা করা দরকার দিল আমাকে সবকিছু তার এখানে কোনো আদেশ বিষয় আছে না আর এইখানে তো করে তুমি না আমি মোহমাল মানে কোন আদেশ নিষেধ দিব না কোনো নিষেধ নীতি রীতি তোমাদের উপর আরোপ করবো না এমনি ছেড়ে দিবেন তোমাদের কি দিয়ে পাঠে কি আদেশ দিয়ে সেটা মানলে পুরস্কৃত হবে আমালে তিরস হবে এখন আমরা অবস্থা মুসলিম অমুসলিম সবাই শুধু মুসলিম না অমুসলিমরা পর্যন্ত আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ রেখেছিলেন স্বস্তি দুনিয়া আছে কিন্তু এর থেকে বিচ্ছিত হওয়ার কারণে দুনিয়া দ্বাররাও কিন্তু দুনিয়া তার বিষণ্ন মানে বিষময় হয়ে গেছে জীবনের ব্যাপারে অনীহা এসে গেছে তার জীবন আর তার ভালো লাগছে জীবন উপকরণ মুসলমানদের হাতে বেশি সুখের উপকরণ মুসলমানদের হাতে বেশি না অমুসলিমদের হাতে বেশি অমুসলিমদের মুসলমানদের আত্মহত্যা করেন এদের মধ্যে আপনি হিসাব করেন যে লোকগুলো দিন পালন করে চলে দিন মেনে চলে এই লোকগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি না যারা নামে মুসলমান কিন্তু দিনের বিধিবিধানের তারা করে না আল্লাহরা মানে যারা দিনদার এদের তুলনায় এই যে জীবনের জন্য সে এত বেশি অগ্রসর সেই জীবনটা তার কাছে সবচেয়ে বেশি যেমনটা একেবারে ছেড়ে দিন তারপরে দিনদার মধ্যে যারা নজিগালি একেবারে পরিপূর্ণ দিন মে চলার চেষ্টা এদের মধ্যে দুনিয়ার বিপদের দুনিয়ার কষ্টের কারণে আত্মহত্যা কয়জনে করে দুনিয়ার সামাজিক দৃষ্টিকোণ থেকে এরা সবচেয়ে বেশি বঞ্চিত গোষ্ঠী না উদাহরণ হিসাবে একটা আনাটা কঠিন আছে যে দেখবেন আত্মহত্যা যেমন অথচ স্বাভাবিকভাবে এদের কাছে অশান্তির কারণ এখন দেখেন সেই অবস্থাটা বিরাজ করতেছে সারাদেশ করে মুসলমানদের যে অবস্থা মুসলমানদের উপর বিরাজ করতেছে সারা পৃথিবীতে কোথাও বিধান প্রতিষ্ঠিত কোন জায়গায় আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না থাকা আল্লাহর বিধান ব্যক্তি জীবনে হোক সামাজিক বিধানের উপর কি বিজয়ী করবেন কেউ হোক পছন্দ করলে তাদের সম্মানের সাথে আর কেউ অপছন্দ করলে তাদেরকে লাঙ্ক্ষিত করে তাদেরকে মেরে কেটে গেলে কারণ আল্লাহর বিধান এমন একটা জিনিস যেটা আল্লাহর সৃষ্টির জন্য রহমত আর আল্লাহর বিধানের লঙ্ঘন এটা হলো এটাকেই এটাকে পরিভাষায় আল্লাহ কোরআনের পরিভাষায় পাল এবং আল্লাহ বিধান লঙ্ঘনের মানে অশান্তি বলেন সন্ত্রাস বলেন বিশৃঙ্খলা বলেন এটারে কোরআনের ভাষায় শব্দটাকে বলা হয় ফাসাদ ফসাদ পিলাম জমিনের মধ্যে কি সৃষ্টি করা অশান্তির সৃষ্টি করা আর অশান্তিটা সৃষ্টি হয় কিসের মাধ্যমে আল্লাহর বিধান লঙ্ঘনের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা অরাজকতা অস্থিরতা ত্রাস হয় এইগুলো কিসের মধ্যে আল্লাহ বিধান লঙ্ঘনে নয় যে যত বেশি লঙ্ঘনকারী সে তত বড় সন্ত্রাসী যে যত বেশি লঙ্ঘনী লঙ্ঘনকারী সে তত বেশি খাঁচা সৃষ্টিকারী যে যত বেশি লঙ্ঘনকারী সে তত বেশি দিন পালন করতে বেশি কি আছে সুশৃঙ্খল তত বেশি সমৃদ্ধ আর যে যত বেশি হুকুম লঙ্ঘন করতেছে দুনিয়া তার যত বেশি এটা সে তত বেশি অশান্ত অস্থির কষ্টের মধ্যে আছে যার কারণে জীবন ফেরা দিয়ে ঠিক যারা যতটুকু আল্লাহ হুকুমকে ধরে রাখতেছে দুইটা শব্দ কিন্তু এখন পুরা পৃথিবীতে বহুল প্রচলিত দুইটা শব্দ একদলকে সন্ত্রাসী বলা হয় আর একদলকে শান্তিকামী বলা হয় এখন কোরআনের ভাষায় শান্তিকামী কে আর সন্ত্রাসী কে রসুল হাসান যখন দুনিয়ার মধ্যে দাওয়াত নিয়ে আসছেন তখন আরবের তারা নিজেরা এরাই অশান্তির মুসলিমদের অশান্তির সৃষ্টিকারী কেউই চায় না সন্ত্রাসী সবাই আমার সংশোধনবাদী হয় অশান্তি সৃষ্টিকারী না হয় কিন্তু আসলে সন্ত্রাসী এবং অশান্তি সৃষ্টিকারী হলো আল্লাহ হুকুমের বিরোধিতা আর আল্লাহর হুকুম কামনা করি না এরা সন্ত্রাসী নয় এরা অশান্তি সৃষ্টি করে নয় এরা হইল এই বোধটা কয়ের যারা শক্তি দিয়ে নিজেদের ক্ষমতা দিয়ে আল্লাহ বিধানের লঙ্ঘনটাকে প্রতিষ্ঠিত করে রাখছে ইসলামের বিধানকে প্রতিষ্ঠিত করে রাখছে সে তাদের ব্যাপারে আল্লাপের পক্ষ থেকে হুকুম হলো ওদের শক্তিকে ধ্বংস করে নিজেদের শক্তিকে প্রতিষ্ঠিত করে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করে এরা পুরা পৃথিবী মুসলমানের পক্ষ বাস্তবে আমাদের পুরা পৃথিবীর মুসলমানদের উপর আল্লাহ আল্লাহ করা এর বিপরীতে আল্লাহর করার জন্য জাম মাল কোরবানি করা এটা আল্লাহ রব আলীর পক্ষ থেকে ফরাজ হয়ে আছে আল্লাহর বন্দদের জন্য আল্লাহর সৈনিক দুনিয়াটা হল কাজ আল্লাহ আল্লাহিনের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া এটা আল্লাহ এখন আল্লাহ কর্মতক্ষরতা এখানে সন্ত্রাসীরা কে বলেন কর্মচারী নয় এখন তাকে যেই কোনো ভাবে এখান থেকে উৎখাত করা প্রতিহত করা এটা কি উনার সন্তুষ্টির কারণ হবে না ঠিক আল্লাহ রব্দুল আলম দেখতে মধ্যে আল্লাহ শত্রুরা দখল করে আল্লাপের আল্লাপের সরাসরি ক্ষুদ্রতার দ্বারা সরাসরি শক্তির দ্বারা এইগুলি করতে পারেন কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন যে আমরা আল্লাহের আদেশ অনুযায়ী আমরা নিজেরা চলি কিন এই জন্য কুন্থা এখন বলে করে দেন আমাদের উপর করি আমরা আল্লাহর হক আল্লাহর কাছে গেলে তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম তোমাকে যে শক্তি দিছিলাম তোমাকে যে বুদ্ধি দিয়েছিলাম যে মেধা দিয়েছিলাম সেই দিন তোমাদেরকে নিয়ামত গুলি সম্পর্কে জিজ্ঞাসা করবি যে আমার খেয়েছ আমার করেছ আমার ভোগ করেছ কিন্তু আমাকে না অপরাধী সেই দিন আকাঙ্ক্ষা করবে আমি যদি পিতা সম্পদ আর পৃথিবীর যা কিসে সব যদি আমার হয়ে দিত আর এই সবগুলি সে দেয়া ওই আদার থেকে মুক্তি পেতে পারতো মুক্তি পাওয়ার জন্য সব একজনের জন্য হয়ে যাবে যাবে না হয়ে গেল সে তার কামনা হবে যে আমি সবগুলি দেয়া আদর থেকে মুক্তি এখন দুনিয়া সামান্য সুবিধা দুনিয়া সামান্য স্বার্থের জন্য আমি লঙ্ঘন করতেছি হুকুম আল্লাহ করতে হবে তো সেই সময় না কিছু হাতে থাকবে আর না কিছু দিলে আমাকে মুক্তি দেওয়া হবে মুক্তি থেকে মুক্তি পাওয়ার আসবে এই মুক্তির ব্যবস্থা করতে দিলে এখন করতে হবে এখন এত কিছু দিতে হয় না গ শিকার করতে হয় আল্লাহর আল্লাহ মা বাপ ছ ব্যবসা বাণিজ্য ছাড়তে হয় বাড়িঘর ছাড়তে হয় আল্লাহ বলতে তাহলে এগুলি ছেড়ে দাও তারপরে আজাদ বাচ্চার ব্যবস্থা সুনিশ্চিত করা আল্লাহ হুকুমটাকে পালন করে দেয় সেটা কি রকম আজাবে করবেন আল্লাহের নির্দেশ যদি কোথাও দেখা যায় আল্লাহ না তাহলে আল্লাহ আল্লাহ পাখির পথ দেখাবেনা জানলাম তোমার এই জন্য আল্লাহর হুকুমটা বাহ্যিকভাবে দেখতে দেখা যাচ্ছে কঠিন কিন্তু আল্লাহ পাখির নির্দেশ যে তুমি এটা করো এখন এই বাহ্যিক কঠিনটাই যখন কি আল্লাহর নির্দেশ আল্লাহকে ভয় করে হুকুম পালনের দিকে যাবে আল্লাহ করবে আত্মীয় স্বজনের ভয় পাইতো তারপরে নিন্দার ভয় পাইতো সে মাল সম্পদের চিন্তা করতো বাড়ি ঘরে চিন্তা করতো তাহলে আল্লাহ হুকুম সে কি করতে পারতো না পালন করতে পারছে না আল্লাহ পাকে হুকুম যে সেইগুলি চিন্তা বাদ দিয়ে আল্লাহ হুকুমকে তুমি পালন করো তাহলে আল্লাহ সান্নিধ্য তুমি পাবে আল্লাহ আল্লাহর হুকুমকে ঠিক রাখা হুকুম ঠিক রাখতে গিয়ে রক্ষা না পাইলে এগুলি হলো নিজের সফলতা এখন তোমার সামনে দূরতা পথ তুমি যে পথে ইচ্ছা সেই পথে পরিচালিত চলতে পারো নিজেকে চালাইতে পারো যার ইচ্ছা স্পষ্ট বিদানাবলী দেখে সঠিক পথে চলো আর যার ইচ্ছা স্পষ্ট বিদানাবলী দুনিয়ার মধ্যে চলে এসেছে এই জন্য নিজের জীবনের জীবনের সিদ্ধান্ত নিজেকে করতে হবে আল্লাহবাজ বালে হওয়ার সাথে সাথে একটা পরিপক্ক বুদ্ধি প্রত্যেককে দিয়ে দিচ্ছেন এই বুদ্ধিটা যথেষ্ট সে সত্য মিথ্যাকে গ্রহণ করার সত্য কেউ গ্রহণ করতে আল্লাহর একটা কেউ আমাদের করতে পারো যে আল্লাহর প্রজেক্ট কে যারা দখল করে নিজেদের নিয়ম নীতি দিয়া পরিচালনা করতেছে তাদেরকে এটা পুরো আল্লাহর হুকুমটা দ্বারা প্রতিষ্ঠিত করে এই হুকুমের জন্য জ্ঞান জীবন যারা দিবে তাদের প্রতিটা জীবনটা সবচেয়ে বেশি দামি হিসেবে তার ব্যবহার জীবনের সেকেন্ডগুলো গুলো যৌবনের সেকেন্ড গুলো এর দামি ভাবে ব্যবহার করা আর যেহেতু আনন্দ একটা বয়সে রাখবেন এই বয়সটা জবন হিসাবে একটা হলো জীবনের হিসাবে আরেকটা জৌগনের এই সময়টাকে দশ টাকা লাভ করেন আরেকজনে একটা পনেরো বিক্রি জেরা একশো টাকা লাভ করুন তার তুলনায় আপনি কম লাভ করলেন না আরেকজনে এক টাকা লাভ করুন সেই দিক আপনার লাভ কম হলো না সবচেয়ে বেশি লাভের রাস্তা হলো যে রাস্তায় রক্তের জন্য নিজে জীবনের সময়টা পার করে দিচ্ছে রসুল নিজে বলেছেন আমার মনে চায় যে আল্লাহ করি আবার সেই কাজ রসুল সাম নিজের জীবন বারবার বিলিয়ায় দিতে নিজের সময়টাকে নিয়োগ সেই কাজটা সেখানে যদি আমার জীবনের সময়টা ব্যয় হয় আমার জীবনের সময়গুলি সেখান সেখানে যদি নিয়োগ পায় তাহলে এটা কি আর হয় না জীবনের সময়টা এই ক্ষেত্রে ব্যবহার করা উন্নত ব্যবহার আর হয় না সবচেয়ে উন্নত ব্যবহার যৌবনের সময়টা এই ক্ষেত্রটা আর আলহামদুলিল্লাহ আপনাদের মতো হাজারো ভূত উদয়ের কারণে বিভিন্ন অঞ্চল থেকে ভাবছে তাদের সাহস তারা হারাইছে আফগানিস্তানের মধ্যে উনিশ বছর যুদ্ধ কারণ করে এখন আমেরিকা মাথা লোয়া দিছে না পেনে তাদের প্রযুক্তি টেকনোলজি শক্তি অর্থ এগুলিকে শেষের এরপরে তারা মাথা নয় আর ধীরে ধীরে ধীরে আপনাদের মতো যুবকরা সেই কথেলার মধ্যে আনন্দে সারা আপন জমিন মাথায় উঠে গেছে যারা বিজয়ী হয় তারা সবকিছুই উল্লোসিত উল্লাস সেবা করবেন হাসরের মাঠে একটা বিজয়ী কথে যারা এমন উল্লসিত করি যারা আনন্দে পরিপূর্ণ সুযোগের ভিতর আপনাদের জন্য আপনাদের ওই সুযোগের মধ্যাহ্ন এবং দিনের মাধ্যমে অবস্থান এই সুযোগটা আপনাদের হতে বেশি দিন থাকবে সূর্য না পশ্চিমার কাছে গিয়ে পরে ডুবে যাবে না আমাদের সুবিধা সাহাবাহিক অবস্থা ছিল এক সাহাবীরে পিছিয়ে পিঠে দিয়ে খঞ্জোর মারছে সামনে দিয়ে রক্তছে তিনি বলছেন কাল এই যে আমার জীবনটা এই পথে শেষ হয়ে যাচ্ছে তা রবের শপথ আমি সফল এটা সফলতার পথ চূড়ান্ত সফলতার হয়ে মাঠে সে বিজয়ী কাপড়ের সাথে উঠে চূড়ান্ত উল্লাসের লাভ দিতে পারেন আর সেখানে যদি উল্লসিত না হওয়া গেল সেই লঙ্কা দেওয়া সেখানে যদি বিপদে করা হলো সুযুগ বারবার সে আলহামদুলিল্লাহটুকু কারা রানা যুবক কারা আপনারা পৃথিবীর ইতিহাস আপনারা ভাবি জানেন এবং যুবকদের দ্বারা আল্লাপ পরিবর্তন আপনারা সেই যুবকদের সদস্য হয়ে গেছে আপনারা নিজের জীবনকে সফলতা নিতে পারেন আবার ওই সাধারণ হাজার হাজারো লাখ লাখের মতো জীবনকে এইভাবে শেষে করে আমাদেরকে জীবনটাকে সঠিকভাবে কাজে লাগানোর অপেক্ষা